উর্দু ইসলাম আমরা দেশে প্রচার হয়েছে আজ থেকে গিয়া বছর আগেও কিতাব সপ্তাহে উর্দু এখনো মাদ্রাসা উর্দু কিতাব হল মখরাজ এখনো বুঝছেন না তো উর্দু ইসলাম আইছে ইসলাম আরবিটা ফার্সিতে এড এসেছে তোরা যোগা বাদ দিয়েছে তারপরে উর্দুর যখন আইছে বাদ গেছে আরো কিছু লাগছে লাগিয়ে আইতে এখন গীতা এখন অবস্থা এখন এগুয়ে বেজাল এখন এখনকার আলেমখলে বর্তমান সময় তার আলেমখলে গীতা খররা ডাইরেক্ট সৌদি আরব গিয়া লেখাপড়া করা ইজিপ্ট গিয়া লেখাপড়া করা তারা ডাইরেক্ট আর্মি বই রে বাংলায় অনুবাদ কররা আর হিন্দার্সি বইয়ের অনুবাদ হিন্দ উর্দু বইয়ের অনুবাদ আর আলেমে কইরা তুমি মুফতি নি মানে তুমি জানিয়া তুই আমি তোমার জবাব দিব তের অর্থ কিতা নাই না তাই রাগ করতে ইমার্জেন্সি এক্সিট যখন বিপদে পড়ি যায় মানুষ তখন একটা সুখ করে মুরব্বী হলে কী করেন বিপদে বলে দুই তিনটা তিনটা প্রশ্ন করার পরে আপনার ফুয়ারে ধরকা দুই তিনটা প্রশ্ন করার পরে গরম হয়ে গেছেন হিট হয়ে গেছেন কেউ হিট তো দেখে চলের বে বি খুব মনোযোগ দিয়া বেশ মাত্রা উত্তরা না গিয়া সালাম করছি কইলা বুঝিয়া তাই কিতাব দেখরা। আমি বললাম মনোযোগ সহকারে কিতাব মনে দেখা সাইরা এটা কইলা যে না এখন তো গেছে। সত্যবাদীলে দলিল পেশ করো আমরা কিনতে চাইলে বাড়ি যদি একটু জায়গা থাকে মালিকানা দাবি করে এখন আপনি খাইরা আপনার আপনার আব্বাই খাইরা আপনার দাদাই খাইরা আপনার ফরদাদা থেকে খাইরা জরিব সময় আর বেটাইয়া কয় যে ইকান হ্যাঁ করে এখন হাসাও দেখা যায় যে গাই উঠে দেখা যায় যে ই তার কিছু সত্য আছে মালিকানা আছে এখন ইকানা যখন বওয়া হয়েছে গাঁত হইরা সব হই দেখো দলিল দলিল করতো এই বেটার জায়গা এই আর আমরা তো খাইয়ার দাদা তাকিয়া এখন কিতা করা যে মানুষের খাইরা এটি আমরা দলিল দখল দিয়া তাকাই দিয়া টাক্তা চাইরা দখল দিয়া কার শিক্ষিত মানুষ বিচারি মানুষ সকল দখল দিয়ে দলিল জমিন খাওয়া দাঁড়িয়ে জমিন খাই দিলে কীটা লাগব দলিল লাগবানো আমরা যখন প্রমাণ উপস্থাপনা পাইলি মু তখন আর বেশিরভাগ আর সমাজে অতদিন থেকে খাই চলতো নাই কারণ তখন আমরা কিতা করি না আমরা ইসলামের কথা না ইচ্ছে আমার দাদিয়ে কইসেন দাদিয়ে কোন মত কিতাব পড়িয়া কইছেন না দাদি নামলতা কি চলে। এটা আছে কিনা না আমরা সমাজের দিকে যদি আমরা তাকাই দেখবো না যে ফির মুড়ি দিয়ে ভরপুর এখন বেশি না আগে বেশি আসলে ফির মুড়িদি খেয়ে মুরবী ফির মুড়িদি এখন খম না আগে খম আছে আগে বেশি আছিল। আগে এমন কোনো গাঁত আসলা না এমন কোনো মানুষ না মুসলমান যে কোনো ফিরর মুড়ি আসলা না আসে যা আপনার দাদার জমানা আপনার দাদির জমানাত গেলে দেখবা যে গ্রাম আইতা বসে ফিরস একদিন সব দিন আইতান মাসে আইতা হ্যাঁ তেমন মানুষ আসতাম মুরিদ আছে এখন মানুষে বুঝছে যে ফির মু আসলে ইসলাম বিষয় নাই ফির লেখতে হইলে ফির লেখতে আরবিতে আলিফ থাকি ইয়া পর্যন্ত কোন অক্ষর নাই যে কিন্তু আমরার দেশ ফির মু আছে কিনা না ফির জাদা আর ফির মুিদির অভাব নাই অত সিস্টেমে না আরব দেশ ফির আছে না ফাটবা লাগে গুহাতে খাইও না তারা খানি খাইলে যে খানি ওগুলা দিয়া যায় গুয়ার খাইতে আছে না ইতা নাই ও যে একটু আগে মরা বিল্ডিং আরব নাই তারা মানুষ তো আছে মরা মঞ্চে বিল্ডিং দিব মরা মঞ্চে কিয়া দিব। দিবা আমরা দেশ খাইবা কিনা কি মোবাতি দিব নাই। জায়গা নাই ফয়সা দিবা জায়গা কোনো খবরের মাঝে নাই খবরও যাইতাম আপনার কথা মনে লাগিয়া আপনি আমার আমার খবর মনে লিয়ে ব্যস্ত ব্যস্ত আজকে তাই নাই আমারও যাইতে হইবো ওখান সরণ লাগিয়েছিল আমি কই খবরও যাইবার লাগিয়া আর আমরা খবরও গিয়া কিতা করি আমরা কে ফুর্তি করি আর উর কিনা না উরুষে হয় মার গান হয় আর আহ জুয়া হয় যেন গানর উরুড় কীর্তনের আর জুয়ারা আসরের আর গান আলটি আছেন বেটি বেটাইন আর আমরা ইতালে আমরা নসিদ ইতালিয়া মাত নাই আমরা ওয়াজ মাফিল ইতালে মাত্র কোন সমস্যাও নাই মানে আমরা আমরা এত বেশি এত বেশি অসুস্থতার মাঝে আছি ধর্মীয় দিক দিয়া মনের কোনো সমস্যাও নাই আর ফয়সালা মানুষ আসলাম আর তাইন একদিন সিন্নি করলাম আর সিন্নি করিয়া গেছে দাওয়া হেগোর গেছে শুনছেন না হ্যাঁ বুঝা গেলো যে রসুল সাল্লিসাল্লাম দেখা না দেখতে পারে না এর দায় তারা কী তারা এটা কাহিনী গল্প লাগছে আর আমরা আমরা জারি গানো তারপরে কীতা মাঝে ওটা শুনিয়া মানুষের খান দি রা আর হইয়া রে দেখায়নি কি করুন কাহিনী আল্লাহ সুবান আর আমরা যে একজন মানুষ মার ফেটতে গিয়েছিল আঠারো ভাড়া কোরআন মুখস্থ ইসলা এর নাম কি তা আবদুল কাতির জিলা নে আল্লাহ কোরআনে যে। যে মানুষ কিছু জানে না যখন তার মার ফেটাতে তারা তখন মার তারা কিছু জানে না আল্লাহ আর আমরা মুগস্তরিয়াই বুঝা গেল আল্লাহগার আসলাম আসলা রসুলোর করতে গিয়ে আইলানা মুগস্ত করিয়া উসমানা আলী তার বাড়িতে গিয়ে খেও না তারা তা কি বুঝুর গাছ আল্লাহ আমরা কিচ্চা কাহিনী হল আমরা গীতা করছি প্রচার করছি প্রচার করি আর ওইগুলো আর বিশ্বাস করিয়ার দায় দেখবা এক মানুষ এগুলো করে ব্যবসা করে আপনি যাই না শাহজালাল শাহরান গেলে পয়সা দেখুন যে ইটা বইয়া খাইনি তাই না তো আল্লাহর অলি আস্তা তাই না আল্লাহর অলি হইসেন গিতা গাঞ্জা খাই আল্লাহ না আল্লাহ এবং আল্লাহ তুমি দেন শৈতানী আর দাবি করে যে আপনি তার এই শৈতানির বিরুদ্ধে আল্লাহর না আল্লাহর আল্লাহর আল্লাহ মানে গিতা আল্লাহর বন্ধু আল্লাহ নিকটবর্তী মানুষ আল্লাহ লিখুর লিখিতা লাগে ইবাদত শাহজালাল আল্লাহ তাহলে আল্লাহর ইবাদত করিয়া না হইতে হয় মানে ইবাদতো রাস্তায় বাদ দিয়েছ বাদ দিয়ে তুমি শৈতানি রাস্তায় চল রায় আর দাবি করাই তুমি আল্লাহর অলির বন্ধু আল্লাহর অলিল দুস্থ আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক